তাহলে এক নম্বর লাভ সুন্নতের এত্তবা করলে আল্লাহ রবীন্দ্র বান্দার যদি গুণা মাফ হয়ে যায় আর কি দরকার কেমত ময়দানে আল্লাহাদ যদি ডেকে বলেন বান্দারে তোমার সমস্ত গুণা আমি আল্লাহ মাফ করে দিলাম এর থেকে আনন্দের বিষয় এর থেকে খুশির বিষয় কেয়ামতের ময়দানে আর দ্বিতীয় কিছু নাই কারণ প্রত্যেকে বয়ের মধ্যে থাকবো প্রত্যেকে আছে। আল্লাহ বলে দিল বান্দা তোমার সমস্ত গুণা মাফ আর কোন কেয়ামতের ময়দানে বয় নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার নবীর সন্ন্যতের করলে আমি আল্লাহ রব্বুল আলমিন এত্তেবা করলে গোমরা হওয়ার কোন সম্ভাবনা নাই স্নের এত্তেবা হেদায়তের নিশ্চয়তা মানে সুন্নতের এতেবা যতক্ষণ থাকবে ততক্ষণ আল্লাহর বান্দা হেদায়তের উপরে আসে সুন্নতের বাহিরে যাবে আল্লাহর বান্দা হেদায়ত থেকে বিচ্ছুত হয়ে যাবে গুমরাহির দিকে চলে এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন কুল্লো বেদা আতিন দলাল দলাল আতিন যখনই সুন্নত থেকে সরে যাবে তখন বেদাত করবে আর বেদাতটাই হলো দলালা কামড়ায় ধরে রাখতে হবে আকেই দায় হতে হবে আহালু সন্না আকেই দা থাকতে হবে আহালু সন্না আহালু সন্ন্যার বাহিরে কোনো আকেই যাওয়া যাবে না নবী সাল্লা এবং সাহাবাই কালাম যেই আকৃদা পোষণ করতেন ওই আকৃদার উপরে মজবুত করে শক্ত করে থাকতে হবে এটাই হলো সুন্নতের তাহলে কেউ যদি বিশ্বাস করে আল্লাহ রব্ব আলমিন সব জায়গায় বিরাজমান আল্লাহ সব জায়গায় আছে এই আকৃদাকে আহলুসন্নার আকৃদা না আহলুল বেদার আকৃদা এটা আহ কারণ আল্লাহ কোথায় মুহু মাকান আল্লাহ হলেন আকাশে আল্লাহ আল্লাহর এলেম সর্বত্র বিরাজমান কিন্তু বাংলাদেশে যদি কাউকে জিজ্ঞাসা করে না এই ভাই বলেন তো দেখি আল্লাহ কোথায় উত্তর পাবেন কয়টা উত্তর পাবেন তিনটা আমি পুরো বাংলাদেশ ঘুরে ঘুরে দেখছি তিনটা উত্তর পাইছি জিজ্ঞাসা করছি যে ভাই আল্লাহ আল্লাহ কোথায় এটা জিজ্ঞাসা করলে তো ইমানে থাকবে এত বড় দুঃসাহস আল্লাহ কোথায় জিজ্ঞাসা করছে এটা হইলো একটা জবাব যে মানে এটা মুখের থেকে বাহিরে করা যাবে না আল্লাহ কোথায় আল্লা কোথায় দেখো কি প্রশ্ন করে কয় আল্লাহ কোথায় অতুল সালাম একজন আল্লাহ কোথায় আল্লাহ কত বড় বাংলাদেশের এক মানুষের মানুষের দৃষ্টিভঙ্গি প্রশ্নই করা যাবে না মুখের থেকে বাহিরে করা যাবে না আল্লাহ কোথায় আচ্ছা আরেকটা জবাব পাওয়া যাবে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান আল্লাহ সর্বত্র আকাশে জমিনে তারপরে সাগরে জলে স্থলে সব জায়গায় আল্লাহ বিরাজমান আচ্ছা আল্লাহ রবাহ আলমিন যদি সব জায়গায় বিরাজমান হয় যিনি বললেন আল্লাহ সব জায়গায় বিরাজমান তাকে জিজ্ঞাসা করি যে নবী সাল্লা মেরাজ কোথায় হয়েছে নবী মেরাজ উপরে নেওয়ার দরকারটা কি ছিল যদি আল্লাহ তো জমিনেও বিরাজমান আদা বান্নার হাত কেন উপরের দিকে যদি আল্লাহ সব দিকে চারিদিকে বিরাজমান হয় দোয়া করার সময় করতে হবে রব্বানা আতিনা পিৎ দুনিয়া হাসানা وفل اخرته حسانا وقنا عذاب النار কি বলেন হাত ছাইর দিকে ঘুরবে না কারণ আল্লাহ তো ছাইর দিকে তা আপনি হাত খালি উপরের দিকে যাচ্ছে হাত তো ছাইর দিকে ঘুরতেছে না তাহলে আল্লাহ رب العالمین আপনার মন আপনার ফত্র তো সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ সুবহান تعالی কোন দিকে উপরের দিকে जख मौलार एसके शुरू है तक मावलारे खोजार दौड़ा दिखे ऊपर दिखते उठे কাউকে দেখছেন মাওলারে খুঁজতে গিয়ে পুকুরের মধ্যে ডুব দিছে যে এখানে জিকিরের মাছ যে যে আল্লাহকে মাওলারে খোঁজার জন্য নিচের দিকে খুঁজতেছে পুকুরের মধ্যে যাইলা খুঁজতেছে অথবা কবর স্থানে গিয়ে কবরের গত্তর মধ্যে ঢুকছে মাওলার খোঁজে কি বল দেখছেন কোনদিন তাহলে মাওলার খোঁজে কোন দিকে উপরের দিকে যে তার ভেতর সাক্ষ্য দিচ্ছে মাওলা উপরের দিকে তাহলে আল্লাহ আরেক শ্রেণী বলে মিয়া আল্লাহ আসমান জমিনে কোন জায়গায় আল্লাহর জায়গা হয় না মুমিনে ছোট্ট একটা কলম এটার ভিতরে আল্লাহ ঢুকে থাকে নাও এরকম বাংলাদেশের অসংখ্য মানুষ আছে যাদের আকেইদা হলো আল্লাহ মমিনের মধ্যে থাকে আসমানে আল্লাহর ব্যাপারে আকিদা পরিষ্কার থাকতে হবে সন্ন্যটি আকাইদা হতে হবে আল্লাহর আকার আছে কি নাই যিনি বলেন যে আল্লাহর আকার নাই উনি আবার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ किसु ना, खाली तुम दीदार दिदार आकार आकारा जा कथा आकार नाई आबादर का देते सल्लाह तुम्हारी सु यहा অসংখ্য আয়াত দ্বারা হাদিস দ্বারা আল্লাহকে দেখা যাবে আল্লাহ আবার কিছু পার্থক্য পার্থক্য শুধু মিমের পর্দা তো মিমের পর্দা উঠে গেলে আহমদ আর আহাদ এক হয়ে যায় এই আকেইদা উপরি আকৈদা সিরকি আকেইদা এই আকেইদা আহালুসার আকৃদা হইতে নবী সাল্লা নূরের তৈরি নবীর গায়েব জানেন নবী সাল সব জায়গায় কি একদিন আমাদের নদা বাজারেও চলিয়েছে আমার এক মুসল্লি আমাকে আসে বলে কুজুর আজকে তো আল্লাহ রসুল সাল দেখছি কোথায় দেখছেন ওই নদা বাজারে সাহাবি হওয়ার মর্যাদা হয়ে যেত যে আমি এরকম মা পিলে আসে সবাইলে বলতাম এই ভাইয়েরা শুনেন আমি কিন্তু সাহাবি কারণ আল্লাহ রসুলের সাথে আমার দেখা হয়ে গেছে সরাসরি আমি দৌড়াই গেছিলাম যাই দেখি আর নাই কত বড় সির কি ঢুকে আছে আরেকজন বলতেছে কয় শুনেন আমাদের হুজুরের জানা যায় স্বয়ং আল্লাহ রসুল সালাম উপস্থিত হয়ে গেছে দেখবেন ইউটিউবে অনলাইনে আসতেন ওখানে ইমামতি করবে কে আল্লাহ রসুল সাল্লাহামতো ওই জানা যায় ইমামতি করার কথা আল্লাহ রসুলকে ইমামতি করতে না দিয়ে আপনারা ইমামতি করছেন এটা হয় হয়নি নবী সাল্লা সাল্লামের সানে কত বড় রেখে নিজেরা ইমামতি করতেছে আল্লাহ এই রকম নবী সালামে সব জায়গায় দেখা সাক্ষাৎ হয় এইরকম বিশ্বাস বালা মানুষও আছে এই জন্য আমাদের আকাই হতে হবে আহ সন্ন্যার আকাই সন্ন্যতের অনুসরণে আকাই হতে হবে না হয় ওই আকাই দিয়ে জান্নাত পাওয়া যাবে না